বাংলা মানবতা সমাধান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 কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সাথী হয়েছেন এই প্রয়াসে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আর কোরআনের আলোকে যারা আমরা জীবন গড়ার স্বপ্ন দেখি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন এবং কোরআনের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর থেকে সুন্দরতম করে দিন ইশা আল্লাহ আমিন ইয়া রব্বাল আলামিন। সম্মানিত ভাই বোনেরা দর্শক মন্ডলী আমরা মিরাজ আলোচনা করেছি এর আগে আল্লাহ নম্বর আয়াতে শুরু করেছেন বারো নম্বর আমাদের আলোচনা ১২ নম্বর আয়াতে এসে পৌঁছেছে আমরা দেখি কতটুকু অগ্রসর হতে পারি সমিল্ রহমিম নিঃ মতো ইম্ল হল ফং কনল হলদৌং ফল কুমি তখন ওষিয়তিহুন রু বী তরক ইম্লকল ফিং কনলক ফল হুন্ন তোমি মত مِم بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ وَإِن كَانَ رَجُلٌ يُورَثُكَ لِلنِّسَاءِ وَلَهُ أَخٌ أَوْ أُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ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 দিল কুতিহসুল হুম দু জনতি তিন তিন অন্যদিন কলফুল্লা সুবাহ سبحانه وتعالى ارشاد করছেন এর আগে তো সন্তান রেখে মা বাবার এন্তেকাল হয়েছে অথবা সন্তান মারা গেছে মা বাবা আছে এই সিচুয়েশনের ভাগ বন্টন আল্লাহ বলেছেন। ওয়াইফ ওয়াইফের কি হবে এমন হতে পারে থাকে স্ত্রী মারা যায় স্ত্রীর সম্পত্তি আছে এমন হতে পারে স্বামী মারা যায় স্ত্রী বেঁচে থাকে হাজব্যান্ড সম্পত্তি রেখে গেছে আল্লাহ তাহলে এ ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আবার এমন হয় যে একজনে মেয়েও রেখে গেছে বোনও রেখে গেছে এমত অবস্থাতে কি হবে কালাল করছেন। দেখি আল্লাহ কি বলেন আল্লাহ বলছেন পুরুষেরা পাবে অর্ধেক মা তারা তোমাদের স্ত্রীরা যা রেখে যায় মারা যাওয়ার সময় ইনলাম হন ওয়ালাদ যদি তারা কোন সন্তান রেখে না যায় তাদের সন্তান আল্লাহ কেন বললেন এজন্য বললেন সন্তান হয়তো আপনার ঘরে এই মহিলার হয় না কিন্তু তাহলে আল্লাহ কি বলছেন তোমার স্ত্রীরা মারা যাওয়ার সময় যা রেখে যাবে তার তোমরা হাফ পাবে ফিফটি পাবে অর্ধেক পাবে যদি তোমাদের স্ত্রীদের কোনো সন্তান না থাকে সন্তান তোমার থেকে হতে পারে অন্য কারো থেকে আগেও হতে পারে আর যদি তাদের সন্তান থাকে আগের ঘরে তোমার তাহলে কি হবে। তোমরা হাজবেন্ডরা তাহলে ওয়ান ফোর্থ পাবে চার ভাগের এক ভাগ সন্তান না থাকলে অর্ধেক আর থাকলে চার ভাগের এক ভাগ কারণ সন্তানদেরকে দিতে হবে তো এই জন্য আপনি কম পাবেন এখন আর পে অফ করে ফেলতে হবে রুব এখন কথা হলো তুমি মারা গেলে এবং তোমার স্ত্রী আছে হাজবেন্ড মারা গেল এবং তারা চার ভাগের এক ভাগ পাবে কোন সময়লা যদি তোমি কোনো সন্তান না থাকে তোমার এটা তোমার ঘরের তার ঘরের টা এখানে হিসাব নয় তোমার সন্তান তার থেকেও হতে পারে অন্য কোন স্ত্রী থেকেও তো হতে পারে এটাও একটা আপনার এখানে ছোট্ট কথা আমরা মনে রাখতে হবে আর যদি এমন হয় যে তোমাদের যদি সন্তান থাকে তাহলে এমতো অবস্থাতে তোমার স্ত্রীরা আট ভাগের এক ভাগ পাবে কারণ সন্তানদেরকে দিতে হবে তাহলে আমি সামারাইজ করি হাজবেন্ড মারা যায় ওয়াইফ আছে যদি সন্তান আপনার থাকে তাহলে তিনি পাবেন হলো আট ভাগের এক ভাগ স্ত্রী একজন হোক বা একাধিক আর যদি সন্তান না থাকে আপনার তাহলে পাবেন চার ভাগের এক ভাগ তবে এর আগে যেটা সেটাকে পূরণ করতে হবে ওসিয়তের আগে করতে হবে। আর যদি হয় যদি কোনো মহিলা এমন আছে বলা আখুন বা উক্ত ভাই বোন আছে এমতো অবস্থায় ভাই বোনদের প্রত্যেকে তারা ছয় ভাগের এক ভাগ করে পাবে আর যদি তারা এর থেকে বেশি হয় তাহলে তারা তিন ভাগের মধ্যে সবাই শরিক হবে এটাকে ফারায় ভাষায় কালাল আর মাস আল্লাহ বলা হয় তবে এই মাস আলহ বলার পরে আল্লাহ বলছেন এর আগে ঋণকে পে অফ করতে হবে এবং যদি কোন ওসিয়ত থাকে তাহলে ওসিয়ত কেউ পে অফ করতে হবে তাহলে দেখেন আল্লাহ আল্লা সুবাহটাকে কত কম্প্রিহেন্সিভ করেছেন এইজন্য এই জন্য কম্প্রিহেন্সিভ আল্লাহ সুভান করেছেন যাতে করে আল্লাহ সুভায় खेद मत बोलार सूझ हाँ स्वता कत कथा बोला जाए कथा तो बोला क्योंकि कतार अल्लाह जोटुक तौफिक दें এর চেয়ে বেশি তো আমরা কেউ বলতে পারি না পক্ষ থেকে তৌফিক দেন আল্লাহ সুফান তৌফিকের কারণে এতটুকুন সে শুনতে পারে আর এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক না হলে কোনো কিছু কিন্তু হতে পারে না এটা জন্য আমরা সবাই খুব ভালো করে বুঝে নেই তাহলে সুন্দর যে আল্লাহ দিয়েছেন। আর ফারায় অন্য মশালা আল্লাহ এখানে বর্ণনা করেছেন ফারায় মাসালা বর্ণনা করার পরে দেখেন এই দুনিয়াতে কেউ কেউ এসে আইন চেঞ্জ করে ফেলবে এই জন্য আল্লাহ সবই জানেন কোন পার্লামেন্টে কি পাশ হবে কোন খান এসে কি করবে সমস্ত আল্লাহর জানা আছে আল্লাহ রবাহিন বলছেন তেলকাহ আল্লাহর বাউন্ডারি আল্লাহ বলে দিচ্ছেন এইটা এইটা এইটা এটা অর্ধেক যদি নিয়মটা আপনি মানেন আর আল্লাহ অন্যান্য নিয়মও মানেন এটা হলো আল্লাহর বাউন্ডারি শুধু একটা না আরো আল্লাহর বাউন্ডারি অনেক আছে আল্লাহ আপনাকে জান্ন দিবেন বলবেন যে এই নিয়ম মানে আমার লাভ কি আমার নিজের নিয়ম নিজে মানবা কি আল্লাহ নিয়মের কি ফায়দা সেটা আপনাকে বুঝাচ্ছেন কি বুঝাচ্ছেন আল্লা নিয়ম মানলে লাভ আছে দুনিয়ায় লাভ আছে দুনিয়ায় শান্তি হয় আখেরাতের লাভ হলো জান্নাত পাওয়া যায় এই প্রসঙ্গে আলোচনা আমরা আরো করবো তবে এখন নয় খানিক্ষণের বিরতির পরে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 আমাদের আয়োজন আলকরা জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন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 শাহিদুল্লাহ খান মাদন ডক্টর হাফেজের আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আমরা বিষয়গুলো পর্যালোচনা করে সেখান থেকে আমরা এর ফায়দাটা কি এটা আমরা আলোচনা করছিলাম আমরা বিরতিতে গেলামী ফায় যেমন আছে উখরবি ফায়দাও আছে দুনিয়াবী ফায়দা হলো এটা যে পৃথিবীতে আল্লাহ রব্বুল্লাহ আলম একটা আদল এবং ইনসাফ চান একটা ন্যায় ভিত্তিক সমাজ আল্লাহ পৃথিবীতে চান যে সমাজের মধ্যে একজন আল্লাহ আদল এবং হসান জন্য তোমাদেরকে অর্ডার দিচ্ছেন জাস্টিস এটা আল্লাহ চানবা আর নিকট আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো তিনটা জিনিস আল্লাহ চান আর আল্লাহাদেরকে নিষেধ করতেছেন আল্লাহ তোমাদেরকে যদি তোমরা ইমাম সাহেব খতিব সাহেব শুক্রবার খুদবা শেষ করার আগে সব খতিবরাই বলে সাধারণত কিন্তু আমরা তো ওয় শুনি না আমরা হম ছাগলের মতো ছাগলের কানে কথা বলবেন কান ছেড়ে দিলে গেছিলেন সময় তার মাথায় কোনো কাজ করতে না তা উস্তাদ কি বলেন উস্তাদ আমি তো এত পড়ি কিন্তু আমার মনে থাকে না আমি কি করব। তুমি এক কাজ করবা একটা ছাগল কিনবা আর তুমি পড়ার পরে ছাগলকে শোনাবা ছাগল যখন যদি মাথা এরকম এরকম নাড়ে তখন বুঝবা এখনো তোমার ছাগল একটা কিনে কানে আখবাস মনে করে যে না অত মুখস্ত হয় নাই আবার পড়তে থাকে আবার পড়তে থাকে পড়তে পড়তে আল্লাহ তার মাথাটাকে খুলে দিলেন হৃদয়কে খুলে দিলেন বিরাট তিনি ব্যাকরণবিদ নাহবি হয়ে গেলেন পরে এটা কথা হ্যাঁ দেখেন আল্লাহ সুভান আমাদেরকে ওয়াজ করেন ইমামরা আমাদেরকে বলেন আমরা কিন্তু শুনি না এই জন্য এখানে আল্লাহ করেন আমরা না করি এখানে আল্লাহ বলছেন এটা হলো আল্লাহর সীমানা যদি হয় তাহলে একেবারে যদি আপনি বর্ডারের কাছে যান তাহলে তো বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে নদীর একেবারে কুলিয়ে গিয়ে হাজির হন পানির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর সীমানার ধারে কাছে যেন আমরা না যাই হলো আল্লাহ তাহলে আল্লাহর সীমানা মানার দুনিয়াতে ফায়দা হলো দুনিয়াতে জাস্টিস থাকবে ফেয়ারনেস থাকবে সুখের সমাজ হবে সোনালী সমাজ হবে আদল ইনসাফিক সমাজ হবে মানুষ পাবে আল্লাহ করে দিবেন দুনিয়াতে আমরা ভালো থাকবো ভালো থাকতে ভালো খাইতে তো সবাই চায় ঠিক না তো থাকা এবং খাওয়া তো দুনিয়া শেষ হবে না জান্নাতেও লাগবে যেন আল্লাহ ওখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করবেন কি করবেন সুহান আল্লাহ আমরা বেড়াতে গেলে হোটেলে থাকি খাই বা আত্মীয় বাড়ি থাকি খাই আল্লাহ তালা ওখানে আমাদের জান্নাতের মধ্যে থাকা খাওয়ার ব্যবস্থা করবেন অ্যাকোমোডেশন ফুড সব আল্লাহ রবাহ আলমিন ব্যবস্থা করবেন কেমন জান্নাত আর বলবেন যে কয়দিনের জন্য আল্লাহ দিবে এটা কি এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস ফিহা সেখানে চির দিন অবস্থান করবে আল্লাহর নিয়ম মানবে দুনিয়ায় শান্তি পাবে আখেরাতেও খাবার দাবার ফুড অ্যাকমোডেশন জান্নাত পাবে এবং এখানে কতদিন খাইতে পারবে কতদিন থাকতে পারবে দুনিয়ার লিমিটেশন আছে কিন্তু আখেরাতের কোন লিমিটেশন নাই আল্লাহ আকবর কবির আর এটা কি আর এটাই হলো বড় সাফল্য দুনিয়া সাফল্য কে দেখে আখেরাতের সাফল্যর্বোত্তম আর চিরস্থায়ী এটা কোনো দিন আর শেষ হবে না খান খান হয়ে যাবে জমিন ভূমিকম্প হয়ে কেপে নষ্ট হয়ে যাবে কিন্তু জান্নাতের জমিন আর আসমান কোনো সময় শেষ হবে না হবে না হবে না হবে না আর এই নিয়মকে যদি না মানি এই আইন কে চেঞ্জ করে দেয় আর মহিলাদেরকে খুশি করার জন্য যদি বলে দি না তোমরা সমান পাবা আল্লাহর আইনকে ভায়োলেট করে অবস্থা কি হবে আর যে আল্লাহ অবৈধ হবে ফরাইজের নিয়ম না। এই মিরা নিয়ম না উত্তরাধিকার আইন আল্লাহ মানবে না আর আল্লাহর রসুলের কথাও মানবে না মেনে কি করবে াম থেকে আমাদের বাঁচাও আল্লাহ রবিন তাকে জাহান্নামের মধ্যে দিবেন আলি বিল্লাহ। জাহান নামের মধ্যে হলুদ হয়ে যাবে হলুদ ফিন্নার কারণ সে আল্লাহকে মানে নাই রসুল মানে নাই আর আখেরাতে এই অপকর্মের কারণে এই ক্রাইমের কারণে করার কারণে কি হবে তার জাহান্ন আল্লাহ সুবাহ এবং চিরদিন তাকে সেখানে থাকতে হবে আমি রিকোয়েস্ট করব, আমাদের সমাজে অনেক বারিস্টার আছেন আমাদের সমাজে অনেক ডক্টর আছেন প্রফেসর আছেন যাদের কোরআনের আইন ভালোভাবে পড়া হয় নাই ভালোভাবে স্টাডি না করার কারণে আপনারা বড় বড় বুক স্টাডি করেছেন অন্যন্য লেখকদের লেখা কিন্তু আল্লাহর বুকটাকে স্টাডি করা হয় নাই এই জন্য অনেক সময় আপনাদের অ্যাকসেপ্ট করতে কষ্ট হয় এত কিছু পড়লেন একটু অন্তরটা খুলে আল্লাহর কিতাবটাকে একটু পড়েন লজিক দিয়ে পড়েন ওপেনলি পড়েন কম্পেয়ার করেন আপনার যেটা বলে আপনি বিবেকেন আমার কোন অসুবিধা নাই তখন আপনি নিজেই চিন্তা করে দেখবেন যে না আল্লাহ যে উত্তরাধিকার আইন দিয়েছেন এর থেকে ভালো আইনের হতে পারে না যদি আল্লাহ আপনাকে আকলে সালিম দান করেন তাহলে আপনি বুঝবেন কোরআনকে সমালোচনা করে ওরিয়েন্টালিস্ট কি বলেছে ওইটা পড়ে কোনো লাভ হবে না ফর গেট আপনি যদি বাংলা ভাষা বোঝেন বাংলা ভাষায় কোরআনের পরে না অথবা তা না এজন্য যত বড় বড় লয়ার সুপ্রিম কোর্টে আপনার লয়ার বড় বড় আছেন হাই কোর্টে আপনারা লয়ার আপনারা বড় বড় জাজ আছেন আপনার আপনারা বিভিন্ন কোর্টের জাজ আল্লাহ আপনাদেরকে বানিয়েছে হৃদয়টা একটু খুলে কিতাবের মধ্যে যে আইন আছে এই আইনগুলো একটু পড়েন আপনারা ব্রিটিশ ল লেন আপনারা ল্যামিলি লাডিয়ান ল অনেক পড়েছেন। ল আপনারা অনেকে পড়েছেন বহু কিছু পড়েছেন আপনারা হয়তো লিঙ্কন ইনে গিয়ে ইনার টেম্পল দিকে আপনারা ব্যারিস্টার করে এসেছেন সেখানে লাঞ্চ করেছেন অনেক কিছু করেছেন কিন্তু কোরআনটাকে দুই চুখ মেলে হয়তো পড়া হয় নাই আমার আসুন আমরা সবাই কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহুল্লাহাত Allah wa anshur नाम करो जकत दाओ जो सम्पद के विशुद्ध कर